তাহলে তার শরীর থেকে সব পাপ ঝরে যাবে ও লোকটা পাপ থেকে বের হয়ে যাবে হাত জমিন তাহাতে আসবারে এমনকি যেসব আছে মানুষ যখন সুন্দর করে অজু করে তখনও পাপ থেকে মুক্ত হয়ে যায় এই কথা বলতে বলতে রাসুল সাল সাল্লাম আর নিচে চলে আসলেন তিনি বলছেন যে নখের নিচে नखिर नीचे ज पेट बुष जख सुंदर उजू कर एक रसल सल्लाम ब